একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের ইসলামের কার্যক্রম প্রচার করতেছি এর মধ্যে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কম শিক্ষিত ধর্মীয় দিক থেকে অলমোস্ট অশিক্ষিত তো এর মধ্যে আমরা যে প্রচারগুলো করতেছি এগুলো নিয়ে সারা পৃথিবীতে মুনাফেকরা অন্তত মুসলমান নামদারি অন্য মানুষগুলো যারা এই প্রসেস গুলো বুঝে তারা এর মধ্যে ঝামেলা পাকাইতেছে একটা তথ্যকে দেখা গেছে তারা নিজে সংগ্রহ করে নিয়ে ভিডিও থেকে বা ফুটেজ থেকে সেটাকে ফেতনা করার মত প্রচার করতেছে এবং এটার মুশিলায় দিনোষ সৃষ্টি হইতেছে এই বিষয়টা সমাধান করার জন্য বা এটার ব্যাপারে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি এই বিষয়ে যদি কিছু বলেন ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করছেন আমাদের ভাই যেটা বর্তমানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে ফেসবুক যোগাযোগ মাধ্যমগুলার প্রচার প্রসারের কারণে অনেককে দেখা যায় যে নিজের মতের বাইরে গেলেই মানে ওই বক্তাকে ওই ব্যক্তিকে আপনার লাঞ্চিত করতে চেষ্টা করে যে কোনো ভাবে ব্যঙ্গচিত্র তৈরি করে বা তার মানে শত্রুতামূলক তার কথা থেকে এমন কিছু মানে কাইটে কথাকে এমনভাবে উপস্থাপন করতে চেষ্টা করে যেন ধর্মের বিরুদ্ধে চলে গেছে এমন বক্তব্য ঠিক করে যে কাফের বলতে পারতো একজন যদি শুধু এটা শুনে অথচ তার আগে থেকে অনেক বক্তব্য আসে একটা অংশ হ্যাঁ আর মানুষ তো আল্লাহ না আল্লাহ যে হিসাব করে কথা বলে যে এটা থেকে যদি হাজার বছর গবেষণা করে উল্টা বাইরে না। কারণ আল্লাহ সবই জানা আছে সামনের পিছনে সব কিন্তু মানুষ এসে সীমিত মানুষ একটা বুঝিতে গেলে অনেক সময় আগের গুলার সাথে মিল না দিলে দেখবেন এই কথা একা যদি পাওয়া যায় এর কথা ভুল হ্যাঁ অথচ আপনি পুরোটারে মিলে বুঝবেন যে না এটা ভুল না আগের সাথে সংযুক্ত এরকম অনেক মানুষ আছে এরকম বিকৃত করে মানুষকে লাঞ্ছিত করার জন্য এটা কোনোভাবেই ঠিক না যখন আমরা এরকম দেখব যে আমাদের মানে আকিদার আমাদের মতাদর্শের কোনো ব্যক্তিকে এরকমভাবে আরেকজনে লাঞ্ছিত করতেছে এটাকে কোনোভাবে শ্যার্ট দিব না বা এদেরকে আপনার কোনোভাবে গালাগালি করব না কারণ যত আপনি এটাকে প্রচার করতে চেষ্টা করবেন শ্যার দিতে চাইবেন বলবেন যে একজন বেদাতি রকম করছে হ্যাঁ এরকম অনেক করে করে যেমন নাস্তিকদের ভিডিও আছে দর্শক এখন এইখানে যদি একটা নাস্তিকের একটা ভিডিও ছাড়ে দেয় দুই তিন মধ্যে কয়েক এক দেড় লাখ মানুষের দেখে ফেলবে হ্যাঁ তাইলে তো এই তো নিজে প্রচার করে দিল এটা তো মানে বুঝার ভুল অথবা নিজে অতি রাগান্বিত হয়ে গালে দিয়ে বসলো অথবা এরকম করে যে ওর যে বিশ্বাসী ওদের এতে করে ওই যে আপনি যদি আরেকজনকে কালার করতে যান আপনি আপনার আলম জেনি তাকে সেইরকম গালি দিবে তাহলে পরোক্ষভাবে আপনি নিজের আলমকে নিজে গালে দিলেন রসুল আকলামের সেই কথার মত রসুল বলছেন যে অনেক মানুষ আছে সে নিজের আশ্চর্য তার বাপকে গালে দেয় তাইলে সেই তো এই কারণটা করলো নতুন কিভাবে বেসারা গালি দিত তাইলে ওর কারণে যখন হে তার বাপকে গালি দিছে তাইলে সে তার বাপকে গালি দিচ্ছে পরোক্ষ হ্যাঁ সুতরাং আপনি আরেকজন কি আর বিশ্বাসী তাদের সংখ্যা কম আল্লাহ নিজেই বলছেন যে যারা কৃতজ্ঞবান তাদের সংখ্যা কম সুতরাং মানে বিদ্বেষী বেশি সুতরাং আমরা সবচেয়ে সহনশীল হইতে হবে আমরা দোয়া করব। দোয়া করবো তাকে হয়তো একটা দোয়া করে দেবো কেউ যদি এরকম ইয়ে করে আল্লাহ তোমাকে হেদায় আল্লাহ তোমাকে আপনি একটা দিলে গালি তখন আরো দুটো দিবি যেরকম রেসুলাম কষ্ট দেওয়ার পর তা এফে কি বলছেন আল্লাহ মাদি কৌরাই আলমন আমার জাতিকে হেদায়ত দিয়ে এর তো বল জানা হ্যাঁ জানলে এরকম করতে। এটা বাস্তবে আপনি নিজের কথা যখন আপনি পান নাই তখন তো আপনি এই যারা তাদেরকে আপনি খারাপ জানতেন না একই কথা সে সে যখন এটা বুঝতেছে না, তখন এতো খারাপ মনে করে সে যদি তখন তার খারাপ মনে করতে না সুতরাং তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো পথ নাই আপনি আপনার যেটা সত্য সেটা প্রচার করবেন আর একটা কথা খেয়াল রাখবেন আমার আজীবন এই কথাটা খেয়াল রাখবে আস্তাতে আমরা একবার গেছি সাহেবুদ্দিন বেলা সাহেব যেখানে থাকেন আমাদের একটা সেমিনার যাওয়ার পর ওইখানে একটা ফিলিস্তিনি ছিল মানে বসলাম বসার পরে বললো কোথায় আমি বললাম আমি তখন আমরাও ছিলাম ওখান থেকে আসছি কথা বলতে বলতে বলে যে তোমরা তো আলম মানুষ তা আমি তো সাধারণ মানুষ বেশি কিছু আমি জানি না কিন্তু একটা ওসিয়ত করব। সেটা মনে রাখবো অনেক ফায়দা দেবে তা আমি বললাম যে কি বলে যে রোডে কখনো যাইতে এমন কোনোর্ড পাইছিলে যে লেখা আছে কি লেখে মানে গাড়ির চালককে উদ্দেশ্য করে রোডে লেখা থাকে যে রাস্তা ছাড়া অন্য কিছু নিয়ে না এটার অর্থই সেটা পথ ছাড়া অন্য না আপনি যদি এবার রাস্তার মধ্যে বিল্ডিং দেখেন এটা দেখেন ওইটা আরেকজনের গাড়ির পিছনে লাগাই দিবেন এটা এই কথা দেখছ আমি বলি আমার শোকে পড়ে নাই কিন্তু আমাদের বাসায় এরকম দেখছি মনে হয় যে এটা আছে আমি রোডের মধ্যে লেখা থাকে বল যে এটা আজীবন মনে রেখবে যে তুমি শুধু গাড়ি চালক না তুমি এসে আল্লাহর রাস্তার ড্রাইভার তুমি একজন দায়ী তুমি কখনো রাস্তা চলার ক্ষেত্রে তোমার কাছে আল্লাহর বাণীর রসুলের বাণী মানুষের কাছে পৌঁছাই দেওয়া এই রাস্তার বাইরে তুমি অন্য কিছু চিন্তা করো না দেখবে যে তুমি পাশ করে গেছ তুমি আরেকজনের নিয়ে ঝড়া জাটি করতে গেলে অনেক সময় নষ্ট হইবে তুই শেষ পর্যন্ত আমি একবারে ছাড়িয়ে দিচ্ছি এর আগে ফেসবুকে যখন নতুন করে ঢুকছি এই বেদির সাহেব শুধু লড়াই ঘন্টায় গন্টায মানিছি মাথার পরে গরম হয়ে যেতে কিন্তু পরে সব বন্ধ যেভাবে দাওয়াত হয় না মানে আর গরম হয় না দেহ অনেক শান্তি আপনি ব্রেন শান্তি সব শান্তি আপনি যেটা শিখবেন ভালোভাবে সেটা বলার চেষ্টা করবেন আপনি দাওয়াত আপনি চালান আপনি আরেকজন কিনে ব্যস্ত হইবেন না আপনার দাওয়াতি গাজের গতিয়ে পড়বে আবার মাথাটাও ঠিক থাকবে আর কারোর সাথে এমনও হইতে পারে আপনার কারণে আরেকজন ঠিক হয়ে যায়। সে বলবে যে এর অনেক কিছু বলে হেদ যায় যে মাথা নাই তখন এমনি আর বলার দরকার না হম আমাদের ছাড়া আর কোনো পথ সহনশীল হয়ে থাকে আল্লাহ আমাদের সাথে আসল আলমদিন